ইবাহিম আলহামদুলিল্লাহ মুহামিমান আজকের কাহিনীর শিরোনাম হচ্ছে পিপ্রায় ঢাকা লাশ আজকের ঘটনা হচ্ছে একদিন শায়েখ আব্বাসের কাছে এক ভদ্রলোক ফোন দিয়ে বললেন শায়খ আপনি কি আসতে পারবেন আমাদের এখানে একজন ব্যক্তি মারা গেছে মৃতদেহ গোসল দিতে হবে শায়েখ আব্বাস রহমল্লাহ তিনি বললেন ঠিক আছে কোনো সমস্যা নেই আমি আসছি এরপর শায়েখ সেখানে গেলেন এবং তিনি গিয়ে দেখেন বিশাল এক বাড়ি এবং শুধু বাড়ি বললে ভুল হবে বাগান বাড়ি বলাও যথেষ্ট নয় সবচেয়ে ভালো হয় যদি এটাকে কোনো ক্যাসেল বা দুর্গের সাথে তুলনা দেওয়া হয় এত বিরাট বৃত্তশালী ধনী একজন মানুষের বাড়ি শেয়েখ বলেন শুরু মেন গেট থেকে বাড়ির কাছাকাছি পর্যন্ত হেঁটে যেতে পাঁচ মিনিট সময় লাগে এত আলিশান বাড়ি শেখ বাড়ির ভেতরে গেলেন এবং ভেতরে গিয়ে আরও অবাক চারিদিকে এত প্রাচুর্য এত ধনসম্পদের সম্পদের ছড়াছড়ি বাইরে থেকে হেঁটে ভেতরে প্রবেশ করার সময় বাগান গাছপালা সুন্দর লন সব কিছু দেখে এসেছেন আর ভিতরে এসে দেখেন আরেক ধরনের প্রাচুর্য भेतरे गए देखें एक जन व्यक्ति दाड़ी आएक देखे से लोकटा बल सोजा ऊपर दिखे जेते जे थक सामने गेले ऊपर एक सीढ़ी आर पर रूमटा आवे शखने और यही हे लोकर कथा बार्ता कथा बार्तार मध्य को आदब को भद्रता बिंदुम्र छ नहीं खूब ही कर्क भावे लोकटे कथा बोलते সাধারণত যে কোনো একজন শায়েক তাকে যখন আমরা ফোন দিই তিনি যখন আমাদের অনুরোধে আসেন তখন মানুষ ন্যূনতম ভদ্রতা দেখায় সালাম বিনিময় করা কুশুল আদি বিনিময় করা আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা এরপরে যে কাজের জন্য তাকে আসতে অনুরোধ করা হয়েছে সেটা কিভাবে করতে হবে সেই বিষয়ে পেশ করে কিন্তু লোকটা এই ধরনের কিছুই বলল না শয়েখ আব্বাস রহমাউল্লাহ তখন তিনি ষাট বছরের বেশি বয়স্ক একজন বুজুর্গ ব্যক্তি এই ধরনের একজন মানুষের আচরণ দেখে খুবই মর্মাহত হলেন ओदी के लोकटा बनी कि निजे जो करो क्या लोकें बोलो आप जेते लोकटार यही कथा बार्ता शायक पसंद कर ला शायक तो निजे थे ये आसें नहीं बर से ही लोकटाई के फोन दिए आसते अनुरोध करे एक क्षेत्र में न्यूनतम भद्रता छिल शाएक साथ पथ एगिए देा जैक शायक बोलें दरकार नहींजे जब लोकटा बल्द क्जे लोक के आसते बोली असुविधा नहीं জবাবে শায়েখ বললেন দেখুন আমি আপনার কোনো চাকর নই আপনি ফোন দিয়ে আসতে বলেছেন আর এ কারণেই আমি এসেছি ব্যাপারটা এরকম নয় আমি লাশ গসল দিতে এসেছি এর কারণ এর বিনিময়ে আমি আল্লাহ তাল্লাহার কাছ থেকে চাই আল্লাহ তাল্লাহার কাছ থেকে পুরস্কারের প্রত্যাশা করি আপনার কোনো কিছু আমার দরকার নেই আমি আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় এখানে এসেছি আমি একাই যেতে পারবো আর যদি আমাকে ভালো না লাগে আপনি অন্য কাউকে আসতে বলতে পারেন আমি বিদায় নিচ্ছি শায়খের এই দৃঢ়তা দেখে লোকটা চুপ হয়ে গেল साधारण धनी मानुषराजर एक अहंकारी दाम्भिक स्वभाव से लोकटा तेम ही छो एरपर शेक से निर्धारित कक्षर दिखे एगिए देते लागलें से प्रसा मत विशाल एत आलिसान से बाड़ी चारिदी के सबकित परिष्कार छो कह एक मईलार चिन्हम थी ना मे टाइल्सर दिखे तकाले सत्यार अर्थे ही निजे चेहर प्रतिफलन देखा जो सब किस चकचक झकझक कररपर शायक सीढ़ी दिए উপরতলায় গেলেন সে বেডরুমে গেলেন গিয়ে দেখেন বিশাল একটি বেডরুম এইট বাই এইট আকারের এবং সেখানে অনেক কাজের লোক আছে কমপক্ষে দুই থেকে তিনজন লোক সেখানে কাজ করছে কিন্তু এর বাইরে সেই মৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্য তাদের কাউকে সেখানে দেখা গেল না এরপর সাহেব সরাসরি মৃতদেহটার দিকে হেটে গেলেন মৃতদেহটা একটা খাটিয়া বা টেবিলের উপরে রাখা ছিল এবং কাপড় দিয়ে ঢাকা ছিল मृत व्यक्तर चेहरा देखार जन शायक मुखेर अंश थ कपड़ता उठाले एरपर जा देखलें ताते स्तम्भित गलन देखें लाशटार पाके माथा पर्त सारेह छोटो छोटो लाल पीपड़ा दिए ढाका एत पिंपड़ा देखे मन हे जान यीपड़ारो लाश नय सारा गाए पीपड़ा हेटे बेड़ा छुटे बेड़ा लाश्टार न दिए मुख दिए पिपड़ा बेर हर ढुक कान दिए पिपड़ा बेर कानर एक दिखिक दिए ढुक दिख दिए बेर এবং লাস্টার গোটা শরীর ছোটো ছোটো লাল পিঁপড়া কামড়াচ্ছে যে ধরনের লাল পিঁপড়া কামড়ালে আমাদের শরীরে খুবই যন্ত্রণা হয় সেই ধরনের লাল পিঁপড়া দিয়ে লাস্টার সারা দেহ ছেঁয়ে গেছে শায়েক এই অবস্থা দেখে খুবই আশ্চর্য হলেন এত পিঁপড়া কোথেকে আসলো শায়ক আশেপাশে তাকিয়ে কোথাও কোনো ময়লা বা এই ধরনের কিছু দেখতে পারলেন না আশেপাশে কোনো কিছু না দেখে শায়েক তাড়াতাড়ি কাপড় দিয়ে আবার লোকটার চেহারা আগের মতো ঢেকে দিলেন আর অবাক হয়ে ভাবতে লাগলেন এই মৃতদেহ গোসুল দিবেন কীভাবে তিনি সাহায্যের জন্য আরেকজন শায়েখের কাছে ফোন দিলেন ফোনের মাধ্যমে পরামর্শ চাইলেন শায়েখ আব্বাসের ঘটনা শুনে তিনিও অবাক হয়ে গেলেন এবং তিনি ফোনে বললেন এরকম ঘটনা তো কখনও শুনিনি ফিখের কিতাবে বিভিন্ন রকমের বর্ণনা আছে যেমন কোনো ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায় তার লাশ কিভাবে ধুতে হবে ফিখের কিতাবে সেই বর্ণনা আছে কোনো ব্যক্তির লাশ যদি টুকরো টুকরো খণ্ডবিখণ্ড হয়ে যায় সেই মৃতদেহ কিভাবে ধৌত করতে হবে তার বর্ণনাও আছে কিন্তু এই রকমের কোনো বর্ণনা পাওয়া যায় না তাই সেই শায়েক বললেন আপনি নিজে যা ভালো মনে করেন সেটাই করুন আমার কাছে এর কোনো পরামর্শ নেই শাহেখ তখন আশেপাশে থাকা কাজের লোকদেরকে জিজ্ঞাসা করলেন এই মৃত ব্যক্তির পরিবারের লোকজন ছেলে ভাই আত্মীয় কাউকে দেখছি না ওরা কোথায় ওরা সেই বাড়িতেই ছিল কিন্তু সেখানে কেউ ছিল না আশেপাশে কেউই ছিল না যেই লোকটা শাহেখকে ফোন করে আসতে বলেছিল সে ছিল ওই মৃত ব্যক্তির সন্তান সেও সেখানে ছিল না কাজেই পরিবারের লোকেদের কাছ থেকে জানার কোনো সুযোগ ছিল না যে এই মৃত ব্যক্তি এই লোকটার এই অবস্থায় কীভাবে হলো শুধুমাত্র কাজের লোকেরা সেখানে ছিল শায়েখ আব্বাস কী করবেন কিছুক্ষণ চিন্তা করলেন কিন্তু কিছুই ভেবে পাচ্ছিলেন না অবশেষে খেয়াল করলেন যে বেডরুমের পাশে একটা বাথরুম ছিল এবং আগেই বলা হয়েছে সব কিছু খুবই আলিশান সবখানে বিলাসিতার ছাপ বিশাল বাথরুম সেখানে সুন্দর বিরাট একটি বাত টাব আছে শায়েক সেখানে গিয়ে সিঙ্কটা বন্ধ করে দিলেন এরপর ট্যাপ ছেড়ে পুরো বাদ টাবের চৌবাচ্চা সেটা পানি দিয়ে ভর্তি করলেন এরপর কাজের লোকদের সাহায্য নিয়ে সেই মৃতদেহটাকে সেখানে চৌবাচ্চার মধ্যে ছেড়ে দিলেন শুয়ে দিলেন এর আগেই সেই মৃতদেহের নাক কান এগুলো তুলা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল যখন পানির মধ্যে সেই মৃতদেহটা ছেড়ে দেওয়া হলো পানিতে সেই লাশটা ডুবে গেল আর পিঁপড়েগুলো উপরের দিকে ভেসে উঠতে লাগলো এভাবে কিছুক্ষণ রাখার পর সবগুলো পিঁপড়া পানির কারণে ভেসে চলে গেল এই অবস্থায় তিনি সেই লাশটাকে গোসল দিলেন শাহেখ আব্বাস রহমাউল্লাহ তিনি পরবর্তীতে এই ঘটনা সম্পর্কে বলেন যে আমি জানি না কীভাবে এই কাজ করেছিলাম আল্লাহ তালাই আমাকে গাইড করে নিয়ে গিয়েছিলেন তিনি আমাকে এই বুদ্ধি দিয়েছিলেন লাশ গোসল দেওয়া হয়ে গেল কিন্তু শায়েক ভেবে ছিলেন না যে এত পরিষ্কার কোথাও একটু ময়লা নেই চারিদিকে সবকিছু কিছু টকচকে ধকঝকে সেখানে এই এতগুলো লাল পিঁপড়া কোথেকে আসলো যাই হোক শেষ পর্যন্ত লাশের গোসল দেওয়া শেষ হলো কাফন দিয়ে সেটাকে ঢেকে দেওয়া হলো এবং শায়েখ আব্বাস তার কাজ শেষ করে সেখান থেকে বের হয়ে আসতে লাগলেন তিনি সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন এবং নিচে নামার সময় সেই মৃত ব্যক্তির পরিবারের একজনের সাথে দেখা হলো সেই মৃত ব্যক্তির অন্য আরেকজন ছেলের সাথে তার দেখা হলো যেই লোক আগে ফোন দিয়ে শায়েখ আব্বাসকে আসতে বলেছিল সে নয় ভিন্ন কোনো ব্যক্তি এই লোকটাও আগের মতোই তার ভাইয়ের মতোই তার ব্যবহার ব্যবহারে কোনো ভদ্রতা নেই কোনো আদব কায়দা নেই শায়েখ আব্বাস বিদায় নেওয়ার সময় তাকে দেখে বললেন আমি তোমাদের বাবার লাশ ধুয়ে দিয়েছি আর কিছু করার আছে জবাবে এই লোকটা বললো ওই যে সামনের রুমটা দেখতে পাচ্ছেন ওখানে যান ওটা ড্রাইভারদের রুম সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেন আবারও এই ধরনের বেয়া দুপূর্ণ কথাবার্তা শুনে শাখ আব্বাস খুবই অবাক হলেন যে এটা কী ধরনের ব্যবহার কি ধরনের মহামালাত কোনো সৌজন্যমূলক কথা নেই ভদ্রতা নেই জেজাক আল্লাহু খায়ের এই ধরনের কোনো কিছু নেই সরাসরি গিয়ে বলছে যে ওই রুমে গিয়ে ড্রাইভারদের সাথে খাবার খেয়ে নেন শাখ আব্বাস রহিমাউল্লাহ তিনি সেই লোকটার চেহারা দিকে তাকিয়ে বললেন দেখো আমি এখানে খাওয়া দাওয়া করতে আসিনি টাকা পয়সার জন্য আসিনি আমি এসেছি এই কাজের বিনিময়ে আল্লাহ তাল্লার কাছ থেকে পুরস্কার পাওয়া যাবে সেই কারণে ধর্মীয় দায়িত্ব থেকেই আমি এখানে এসেছি আমার কাজ শেষ আমি এখন যাচ্ছি আমি বিদায় নিলাম এই বলে শায়ক সেখান থেকে বের হয়ে আসলেন সেই বিরাট বাড়ি যেখানে বাড়ি থেকে গেট পর্যন্ত হেঁটে যেতেই পাঁচ মিনিট সময় লাগে সেখান থেকে বের হলেন রাস্তায় এসে দাঁড়িয়ে রইলেন এবং শায়েক দেখেন যে রাস্তায় আগে থেকেই একটা গাড়ি শায়েকের জন্য অপেক্ষায় রাখা আছে যেই লোকটা শায়েককে ফোন দিয়েছিল সে আগেই সেখানে গাড়ি আর ড্রাইভার পাঠিয়ে দিয়েছিল কিন্তু ভেতরে সেই ব্যবহারের কারণে শায়েক তাদের কোনো ধরনের সেবা বা সার্ভিস নিতে চাচ্ছিলেন না তিনি সেই গাড়িতে উঠলেন না সেই দাম্ভিক লোকের কাছ থেকে তিনি কোনো সাহায্য নিতে চাইলেন না এমন সময় সেখানে ওই মৃত ব্যক্তির নাতি আঠারো বছর বয়সের একজন ছেলে সে সেখানে এলো শায়ক রাস্তায় দাঁড়িয়ে আছেন এই দৃশ্য দেখে সেই ছেলেটা নিজে সেখানে এসেছিল এই ছেলেটা সে তার বাবা কিংবা চাচার মতো ব্যাদব নয় বরং বেশ ভদ্রস্বভাবের ছিল শায়েখের কাছে এসে সে বেশ সুন্দরভাবে কথাবার্তা বলল এবং বাবার ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করলো বিনয়ের সাথে বলল যে শায়েখ আপনি কষ্ট করে এসেছেন আমি আপনাকে এগিয়ে দিচ্ছি দয়া করে গাড়িতে উঠুন আমার সাথে আসুন আমি আপনাকে পথ এগিয়ে দিচ্ছি শায়েক প্রথমে রাজি হলেন না কিন্তু শেষ পর্যন্ত ছেলেটার অনুরোধে শায়েখ গাড়িতে উঠলেন শায়েক গাড়িতে উঠলেন এবং সেই ছেলে অর্থাৎ সেই ব্যক্তির নাতি সে গাড়ি চালাতে লাগল আর আমরা বিগত পর্বেই বলেছি শায়েখ আব্বাস রহেমাউল্লার তিনি অভ্যাস ছিল যে যখন কাউকে গোসল দিতেন কোনো মৃত ব্যক্তিকে তখন সেই মৃত ব্যক্তির জীবন তার আমল কেমন ছিল এই সব বিষয়ে জানতে চাইতেন সেই লোক জীবিত থাকতে কি করতেন কেমন স্বভাবের ছিলেন এগুলো গাড়িতে বসে শায়েখ আব্বাস রাহমাউল্লা সেই নাতির সাথে কথা বলতে লাগলেন আর নাতি গাড়ি চালিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল নাতি বলল যিনি মারা গেছেন উনি আমার দাদা শায়েখ আব্বাস বললেন যে আমি এমন একটা বিষয় দেখেছি তোমরা কি এ বিষয়ে কিছু জানো নাতি আগে থেকেই সেটা জানতো বাড়ির সবাই জানত ছেলেটা বলল আমরা সবাই জানি আমরা সবাই জানি তার লাশ থেকে লাল লাল পিঁপড়ে বের হচ্ছিলো এবং সেই লাল পিপরা দিয়ে পুরো দেহ ঢেকে যায় এবং লাশটার পুরো শরীর পিঁপড়া কামড়াচ্ছিলো কিন্তু এগুলো থেকে এসেছে কিভাবে এসেছে কিংবা এই পিঁপড়াগুলো কিভাবে সরাবো সেটা আমরা জানি না এই কারণে পরিবারের কেউ সেই লাশের পাশে দাঁড়ানোর সাহসও করছিল না এ কথা শুনে শায়ক বললেন লাহাউল আলা ইল্লা ইল্লাহাবিল্লাহ तुम्हारा बेचे थकते बे। कि करतें एकटू बह अठारो बचर झेले ग चला कि चुप कर प्रश्न शुने यीर्घश्वास फेले बोल शायक हमारा तार मायर साथ खुबी खराब व्यवहार करत एम कि दादा तारम्मा के मारधर करत गाए हाथ तुलत पर कारो कथा सुनतना जो भावे आघात कराता सम्भव हाथ दिए दिए चर थप्पर लाथी ये आचरण करत চিন্তা করতে পারেন একজন ব্যক্তি তার মায়ের সাথে এই ধরনের আচরণ করতো শেখ আব্বাস রহমাউল্লাহ তিনি সে মৃত ব্যক্তির নাতির মুখ থেকে এই কথা শুনে একেবারে হতভম্ব হয়ে গেলেন নাতি বলতে লাগলো শুধু তাই না এমনভাবে মারধর করত যে আমাদের দাদার মায়ের গায়ে সেই আঘাতের কালচে দাগ পরে যেত চোখের নিচে চেহারায় মুখে হাতে পায়ে দাগ বসে যেত এই অবস্থা দেখে আমার আব্বা তার দাদিকে অর্থাৎ সেই মৃত ব্যক্তির মাকে পুলিশ স্টেশনে নিয়ে যেত এরপর পুলিশ ইন্সপেক্টর আসত এবং এসে দেখত যে আব্বার দাদীর গায়ে আঘাতের চিহ্ন প্রহারের চিহ্ন এগুলো দেখে জিজ্ঞাসা করতো কিসের আঘাত কিন্তু তিনি কিছুই বলতেন না কোনো অভিযোগ করতেন না তিনি বলতেন না এমন কিছু না এই সিঁড়ি থেকে পরে গিয়েছি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি কখনোই তিনি তার ছেলের বিরুদ্ধে অর্থাৎ সেই নাতির দাদার বিরুদ্ধে পুলিশের কাছে রিপোর্ট করতেন না এমনকি পুলিশ স্টেশনে থানায় গিয়েও কখনো রিপোর্ট করতেন না এই ধরনের ঘটনা প্রায়ই ঘটত प्रति सप्ताह घटत अथवा दुई सप्ताह पर घटत और से मृत्यक्तर ऐले अर्थात से नबा से पुलिस स्टेशने गए बार बार रिपोर्ट करत शेष पर्त अवस्था एम जगह ठेक लो थान लोकते क्य घटे से महिला ऊपर क्यी अत्याचार चालाना है क्योंकि जेहेतु से महिला निजेथ थाना को अभिव्योग करतना तई पुलिस व्यवस्था लेते अलो तर बरुदे खूब एक कितो ना ऐले बारुदे कत जाए बाबा तर मायर पर यहरण अत्याचार चाल নাতি এই বিষয়ের বর্ণনা দিল গাড়ি চলতে লাগলো রাস্তা ধরে আর শাইখ আব্বাস তিনি উদাস হয়ে সামনের দিকে তাকিয়ে রইলেন প্রিয় শ্রোতা এই গল্পের সামারি হচ্ছে পিতামাতার সাথে দুর্ব্যবহারের পরিণতি দুনিয়াতে থাকতেই ভোগ করতে হয় সেই লোকটা যখন মারা যায় তখন তার মৃত্যুসজ্জায় তার আশেপাশে কেউই ছিল না তার ছেলে নাতি কেউই তার পাশে এগিয়ে আসেনি মৃত্যুর পরে যখন ছোটো ছোটো লাল পিঁপড়া দিয়ে লোকটার সারা লাশ ঢেকে যায় তখন কেউই তার পাশে দাঁড়ানোর সাহস পায়নি শেষ পর্যন্ত এভাবেই সেই লোকটাকে দাফন করা হয় এবং তার কাফনের সময় জানাজার সময়ে কোনো আত্মীয় স্বজন কেউই ছিল না তার পাশে মৃত ব্যক্তির দেহের উপরে যদি কোনো আঘাত করা হয় তাহলে সেই জীবিত ব্যক্তির মতোই ব্যথা অনুভব করে রসুল্লাহ সাল্লাইসাল্লাম একটি হাদিসে জানিয়েছেন কাসরু আজমিল মাইহি হাইয়া মৃত ব্যক্তির হার ভেঙে ফেলা জীবিত ব্যক্তির হার ভেঙে ফেলার মতোই অর্থাৎ একই রকম ব্যথা তারা উভয়ে অনুভব করে তাহলে এবারে সেই লোকটার কথা চিন্তা করুন যার গোটা দেহ লাল পিঁপড়া কামড়াচ্ছিল নাকের ভিতরে কানের ভিতরে দিয়ে পিঁপড়া ঢুকে যাচ্ছিলো এবং সারা দেহ কামড়াচ্ছিলো একমাত্র পার্থক্য হচ্ছে জীবিত ব্যক্তি যখন ব্যথায় চিৎকার করে আমরা সেই চিৎকার শুনতে পাই কিন্তু মৃত ব্যক্তির চিৎকার আমরা শুনতে পাই না আলেমরা বলেন যদি কোনো ব্যক্তি তার পিতামাতার সাথে দুর্ব্যবহার করে তাহলে এর শাস্তি এবং পরিণতি দুনিয়াতে থাকতেই সেই ব্যক্তিকে ভোগ করতে হয় আর আখিরাতের শাস্তি সেটা তো থাকবেই आजकल बड़ो सम्मान करा पित माता श्रद्धा करा तनुगत्य करा तरफ खेदमतरा सेवा जत्न करा विषयगलो धी धीरे समाज के नाई जामक पिता माँ न्यूनतम आनुगत्य क्यों करते चाय सन्तान जदि विपथे जाए पिता माता जी तक शासन करार चेषा करें तक किसबाना बोले उठे पिता माता ना कि तरह अत्याचार कर पित माता ना कि दुरव्यवहार कर पित माता के तरा नाम देविउसिव पेरेंट्स अथच पितामा कम है ना बर सन्तानर अबाध हो इस सम्पर्क घटना स्मरण जाए एक बार एक व्यक्ति तरह तर्क करती को विषय ने बाबा ऐलर मध्य मनोमाल्य हो कथा काटाटी हो गलार आवाज उचूस् बाबा ऐले के आघात कर लो एक थप्पड़ मारल ऐले जुवक बयसी अठारो बचर बयस और उपयुक्त आदव अकलाकुलो तरह मध्य नहींगल शिखे काई तर क्यी रिएक्शन होते अपनार अनुमान करते परुवक ऐलेटा तरबा के पाल्टा आघात करलो एक बार दुई बार नय আঘাত করতেই থাকল বাবা রাগ করে ছেলেকে বলেছিল এক্ষুনি তুই বাড়ি থেকে বের হয়ে যা ছেলে তখন জবাব দিয়ে বললো আমি কেন বাড়ি থেকে বের হয়ে যাব। বরং তোমাকেই আমি আজকে বাড়ি থেকে বের করে দেব আমি এখানে থাকব আর তুমি বের হয়ে যাবে এই কথা বলে সে বাবাকে টানতে টানতে সিঁড়ি পর্যন্ত নিয়ে যায় এবং সিঁড়ির একেবারে শেষের দিকে যখন এসে পৌঁছায় তখন বাবা রেলিংয়ের একটা রড ধরে আঁকড়ে ধরে আর ছেলেকে বলে থামো থামো এই পর্যন্তই এর বেশি আর নিয়ও না ऐले अबा जाए बाबा क्यों तक बाबा एक दिन हमीये मारते मारते ये इसे और यज आज के भोग करते हे एक आलेमरा बता मतारे जे जेमन आचरण करें दुनियाते थकते ही तरह प्रतिफल पा और आखिरतर प्रतिफल से रे एक उपदेशमूलक कहनी जनैक्यक्ति मृत्युशज्जाए তখন উপস্থিত লোকজন বারবার চেষ্টা করছিল তার মুখ থেকে কালেমা বের করতে সবাই কালেমার তালকিন দিচ্ছিল কিন্তু সেই মৃত কিন্তু সেই ব্যক্তি মনুষ্য ব্যক্তি কিছুতেই কালেমা পড়তে পারছিল না তখন তারা নিরূপায় হয়ে একজন বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে এই বিষয়ের বৃত্তান্ত পেশ করলেন বুজুর্গ তখন সব শুনে পরামর্শ দিলেন তার পিতামাতা জীবিত আছে কি যদি পিতামাতা জীবিত থাকে তাহলে এই লোকটিকে তাদের কাছে নিয়ে যাও এবং তাদের মাধ্যমে এর মুক্তির দোয়া করাও অর্থাৎ সে যদি পিতামাতার নাফেরমানি করে থাকে তাহলে এর কারণে এই মৃত্যু অবস্থায় তার উপরে শাস্তি নেমে আসতে পারে তাদের কাছ থেকে ক্ষমা না পাওয়া পর্যন্ত এর মুখে গালিমা নসিব হবে না পিতামাতাকে অসন্তুষ্ট করা এবং পিতামাতার বদোয়া কত মারাত্মক এই সম্পর্কে আরেকটি ঘটনা উল্লেখ করা হচ্ছে আল্লামা কামাল উদ্দিন দামিরি রাহিমাউল্লাহ তিনি উদ্ধৃত করেছেন তিনি বলেছেন জনৈক আলেমের একটি পা কাটা ছিল লোকেরা এই বিষয়ে জানতে চাইতো তাকে জিজ্ঞাসা করত य जिज्ञासणे एक बता मायर बद दोर फलाफल घटनाटा हे छोटो बल्ले चरुई पाखी धरेम एक दिन एवं सेखिटर फोल। पाए एक सूतासि बेधे दिलम हठात पाखिटा हमार हाथ छड़ा हुए उड़ते उड़ते एक देवाले फाके गश्रय ना पाखीटा और देवाले अन्नदीके से रसिटा झुलती एम समय पाखिटा धरार जो सेशी धरे निर्दय চরুই পাখিটা দেওয়ালের ফাটলের মধ্যে আটকে যায় এবং ব্যথায় কাতর হয়ে সেখান থেকে বের হয়ে আসে কিন্তু আমি টান দেওয়ার কারণে সেই পাখিটার পা সেখানে আটকে যায় আর সেটা ছিঁড়ে যায় এই দুঃখজনক দৃশ্য বেদনাদায়ক দৃশ্য দেখে আমার মা কাতরে উঠলেন এবং তার মুখ থেকে তখন স্বতঃস্ফূর্তভাবে এই বদয়া বের হয়ে গেল মা বলল যেভাবে তুমি এই অসহায় নির্বাক প্রাণীটির পা কেটেছো। আল্লাহ তালা যেন তোমার পা সেভাবে কেটে নেয় সেই ব্যক্তি বলেন এই বদদোয়ার ফল কিছুদিনের মধ্যেই প্রকাশ পেল। কিছুদিন পর আমি ইলম জন্য বুখারার উদ্দেশ্যে রওনা দেই পথে আমি আমার বাহন থেকে পড়ে যাই পায়ে বেশ আঘাত পাই বুখারা পৌঁছানোর পরে অনেক চিকিৎসা করি কিন্তু কিছুতেই আমার সেই কষ্ট ব্যথা দূর হয়নি অবশেষে চিকিৎসকরা আমার পা কেটে ফেলেন এভাবে সেই ব্যক্তির উপরে মায়ের বদদোয়া কার্যকর হয়েছিল পিতামাতার সম্মান মর্যাদা এবং তাদের খেদমতের বিষয়ে আরও কিছু কথা বলে আমরা আজকের পর্ব শেষ করছি ইনশাআল্লাহ আল্লাহ তাল্লা কুরআনে বলেছেন ওবা সাইন আল ইনসান আওয়ালিদাইনি হসনা আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে উত্তম আচরণ করতে সদ ব্যবহার করতে ইবনে অমর আদি আল্লাহ আনহুমা তিনি বলেন কারো উপরে যদি তার পিতা সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকেন আর কারো উপরে যদি তার পিতা অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকেন পিতামাতা যদি কোনো ব্যক্তির উপরে জুলুম করে তবুও তাদের প্রতি সদাচরণ সুন্দর ব্যবহার করতে হবে ইবনে আব্বাস রদি আল্লাহানহুমা বলেন যদি কোনো মুসলিমের পিতামাতা জীবিত থাকে এবং সে ভোরবেলা সোয়াবের আশায় তাদের খোঁজখবর নিতে যায় তাহলে আল্লা তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের দুইটি দরজা খুলে দেন অর্থাৎ পিতামাতাকে এই হাদিসে জান্নাতের দুইটি দরজার সাথে তুলনা করা হয়েছে ইবনে আব্বাস বলেন যদি তাদের একজন জীবিত থাকেন তাহলে ওই ব্যক্তির জন্য একটি দরজা খুলে দেওয়া হয় আর ওই ব্যক্তি যদি পিতামাতার কাউকে অসন্তুষ্ট করে যতক্ষণ পর্যন্ত সে তাকে সন্তুষ্ট না করবে ততক্ষণ পর্যন্ত আল্লা তালা ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট থাকবেন কোন এক ব্যক্তি প্রশ্ন করলো জানতে চাইল পিতামাতা যদি তার উপরে ওই সন্তানের উপরে জুলুম করে তখন তিনি জবাবে বললেন যদিও তারা তার উপরে জুলুম করে যদিও তারা তার উপরে জুলুম করে আরেকবার একজন আলেমকে দেখা গেল তিনি তার মায়ের মৃত্যুতে খুবই কান্নাকাটি করছেন লোকেরা জিজ্ঞাসা করল আপনি এত কাচ্ছেন কেন তখন তিনি জবাব দিয়ে বললেন আমি কেন কান্নাকাটি করব না আমার মা ছিলেন জান্নাতের একটি দরজা আর আজ আমার কাছ থেকে সেই দরজাটি বিদায় হয়ে গেছে পিতামাতার অবাধ্য সন্তানের প্রতি আল্লাহ তাল্লা কিয়ামতের দিন তাকাবেন না দৃষ্টি দিবেন না তাদেরকে গোনা থেকে পবিত্র করবেন না রাসুল উহ সাল্লাহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তাল্লাহ তাকাবেন না তাদের মধ্যে একজন হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান অন্যহাদি সে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তাদের মধ্যে একজন হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান पित मातार अबाध्यतार विभिन्न रकम फेर होते विभिन्न रूप होते अने विषयगलो खेल करें ना एर मध्य एक नम्बर निजे के को किचुर पिता मतारे बड़ श्रेष्ठ व उत्तम मन करा होते अर्थ सम्पे कारण शिक्षा दीक्षार कारण किंबा सम्मान प्रभाव प्रतिपत्तर कारण एस कारण सन्तान जदिनी पिता मतारे बड़ो मन एट पिता मतार अबाधतार एक कारण दुई नम्बर हित माता সহায় সম্বলহীন এবং নিঃস্ব অবস্থায় ফেলে রাখা তাদেরকে অর্থিকভাবে সাহায্য না করা এমন অবস্থায় দাঁড়ানো যে পিতামাতা মানুষের কাছে সাহায্যের জন্য হাত পাড়তে বাধ্য হয় তিন নম্বর অবাধ্যতার রকম ফের হচ্ছে বন্ধু বান্ধব স্ত্রী পুত্র বা অন্য কাউকে এমনকি নিজের প্রয়োজনকে পিতামাতার থেকে বেশি প্রাধান্য দেওয়া এটাও তাদের নাফুরমানির অন্তর্ভুক্ত চার নম্বর হচ্ছে পিতামাতাকে শুধুমাত্র নাম ধরে বা এমন শব্দ ধরে ডাকা যা তারা পছন্দ করেন না যেটা তাদের সম্মানহানি এবং মর্যাদা হানির ইঙ্গিত করে পাঁচ নম্বর হচ্ছে কথার মাধ্যমে পিতামাতার অবাধ্যতা কষ্ট দেওয়া তাদের সাথে চোখ রাঙিয়ে ধমকের সুরে কথা বলা ৬ নম্বর পয়েন্ট অসুস্থ অবস্থায় তাদেরকে দেখাশোনা না করা সেবা শুশ্রূষা না করা কিংবা তাদের শারীরিক এবং মানসিক আনন্দের দিকে খেয়াল না রাখা এই সমস্যা দেখা যায় বিশেষ করে বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে পিতামাতা অসহায় হয়ে পড়েন তখন সন্তানরা একজন আরেকজনের দিকে পিতামাতাকে ঠেলে দিতে চায় ছোটোবেলায় সন্তানরা বলে আমার মা আমার মা আমার বাবা আমার বাবা আর যখন বৃদ্ধ বয়সে পিতা মাতার সাহায্যের মুখাপেক্ষী হয়ে যান তখন সেই অসুস্থ পিতামাতাকে সন্তান একজন আরেকজনের দিকে ঠেলে দেয় এবং বলে তোর মা তুই দেখ তোর বাবা তুই দেখ। লা দেখাউল্লা কুয়া ইল্লাহাবিল্লা একবার একজন সাহাবি রসুল্লা সালাহুল সাল্লামের কাছে এসে বললেন রাস্তায় এমন গরম ছিল রাস্তা পাথর এত গরম ছিল যে সেখানে যদি মাংসের টুকরা রাখা হতো সেটাও যেন কাবাব হয়ে যেত यकम एक रास्त मा के कांधे नहीं छल पथ हेटे एस ए मायर ऋण थी मुक्त होतेब रसल सल्लाम तुम्हार जन्म समय मा जे रकम व्यथा बैथा, जे व्यथार झटका सह्य कर एक झटकार बदला हे पर तुम ये क्ज तरह झटकार बदला हम होते এ থেকে বোঝা যায় পিতামাতার মর্যাদা কত বেশি এবং আমাদের কত বেশি তাদের খেদমত করা উচিত অন্য হাদিসে এসেছে পিতামাতার সাথে নরম ভাষায় কথা বলার বিনিময়ে জান্নাত লাভ হতে পারে তাইস আল্লাহ ইবনু মাইয়াস রহিমাউল্লাহ তিনি একবার তিনি একবার আবদুল্লাহ ইবনু অমর আদি আল্লাহন হুমার কাছে এসে কিছু বিষয়ে জানতে চান কবিরা গুনা সম্পর্কে তিনি জানতে চেয়েছিলেন তার মধ্যে নয় নম্বরে তিনি বলেছেন সন্তানের অসদ আচরণ যেটা পিতামাতার কান্নার কারণ হয় এটা কবিরা গুণা ইবনে অমর আদি আল্লাহান হুমা সেই ব্যক্তিকে বলেন তুমি কি জান্নাম থেকে দূরে থাকতে চাও এবং জান্নাতে প্রবেশ করতে চাও আমি বললাম আল্লাহর কসম অবশ্যই তা চাই তখন আবদুল্লা ইবনে অমর আদি আল্লাহান বললেন তোমার কি পিতামাতা জীবিত আছেন সেই ব্যক্তি বললেন মা জীবিত আছেন ইবনে অমর বললেন আল্লাহর কসম যদি তুমি কবিরা গুণাগুলো থেকে বিরত থাকো এবং তোমার মায়ের সাথে নম্র ভাষায় কথা বলো এবং তার ভরণ পোষণ করো তাহলে তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে পিতামাতার খেদমতের কারণে দুনিয়ার বিপদ থেকে বাঁচা যায় এবং আখিরাতে জান্নাত পাওয়া যায় এবং দুয়া কবুল হয় এই সম্পর্কে একটি বিখ্যাত ঘটনার মধ্যে রয়েছে বনি ইসরায়েলের সেই তিন ব্যক্তির ঘটনা যারা একটি গুহার মধ্যে বন্দী হয়েছিল রসদুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আগেকার যুগে তিন ব্যক্তি সফরে বের হয় পথে হঠাৎ মুসলধারে বৃষ্টি শুরু হয় তখন বাঁচার জন্য তার আশ্রয় নেয় একটি পাহাড়ের গুহায় হঠাৎ পাহাড়ে কম্পন শুরু হয় এবং উপর থেকে বড় বড় পাথর এসে পড়তে থাকে এরকম একটি বিরাট পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে যায় তিনজন ব্যক্তি গুহার ভিতরে বন্দী হয়ে যায় তারা অনেক চেষ্টা করেও পাথর সরাতে পারেনি সেখান থেকে বের হতে পারছিল না এই অবস্থায় তারা পরস্পর বলতে লাগলো এই বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহ ছাড়া আর কোনো সাহায্য নেই কাদেরই তোমরা প্রত্যেকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জীবনের এমন একটি ভালো কাজের ওসিলায় দোয়া করো যদি সেটা কবুল হয়ে থাকে তাহলে হয়তো তার বিনিময়ে আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেন এমন সময় সেই তিন ব্যক্তি তিনটি আমলের কথা উল্লেখ করে আল্লাহ তাল্লার কাছে দোয়া করে যার মধ্যে একজন ব্যক্তি সে পিতামাতার খেদমতের কথা উল্লেখ করে আল্লাহ তাল্লার কাছে দোয়া করেছিল সেই ব্যক্তি বলল আমার পিতামাতা বৃদ্ধ ছিলেন এবং আমার কয়েকটি ছোট ছোট শিশু সন্তান ছিল আমি তাদেরকে দেখাশোনা করতাম সেই ব্যক্তি ছিল রাখাল ভেড়ার পাল মেষপাল সে চড়াতো সে বলল আমি যখন ভেড়ার পাল চড়িয়ে ঘরে ফিরে আসতাম তখন সন্তানদেরকে খাওয়ানোর আগে আমি আমার পিতামাতাকে দুধপান করাতাম দিন বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে যায় আমি দুধ দহন করলাম এদিকে ফিরে দেখি পিতামাতা ঘুমিয়ে গেছেন তখন আমি তাদের মাথার কাছে দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে রইলাম যতক্ষণ না তারা জেগে উঠেন এমন সময় ক্ষুদায় আমার ছেলেমেয়েরা আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করছিল কিন্তু আমি পিতামাতার আগে তাদেরকে দুধ পান করাতে চাইনি এভাবেই রাত কেটে যায় ফজর হয়ে যায় এরপর পিতামাতা ঘুম থেকে উঠেন এবং দুধ পান করেন এরপর সেই ব্যক্তি তার সন্তানদেরকে তার ছেলেমেয়েদেরকে দুধ পান করায় তখন সেই ব্যক্তি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ এই কাজ যদি আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি তাহলে আপনি আমাদের কাছ থেকে এই বিপদ সরিয়ে দিন এই পাথরটা সরিয়ে দিন এবং তখন পাথরটা কিছুটা সরে যায় এবং সেখানে গুহা থেকে তারা আকাশ দেখতে পায় এভাবে দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি দোয়া করে এবং শেষ পর্যন্ত আল্লাহ তাল্লা তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেন সুতরাং পিতা মাতার খেদমতের কারণে পিতা মাতার সেবাযত্নের কারণে কোনো ব্যক্তির বিপদ কেটে যায় এবং দোয়া কবুল হয় এই প্রসঙ্গে ওয়াইস আলকার রাহমাউল্লা যিনি একজন বিখ্যাত তাবিদ ছিলেন তার ঘটনাও স্মরণ করা যেতে পারে রাসুদুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অমর ইবনুল খতাবরাদি আল্লাহু আনহুকে বলেছিলেন যে ইয়েমেন ওয়াইস ওয়াইজ আল কারণী নামে একজন ব্যক্তি আসবেন কারণ গোত্র থেকে এবং তার সাথে যদি তোমার দেখা হয় তাহলে তুমি তার কাছে মাখফুরাতের দোয়া চাইবে ক্ষমার দোয়া চাইবে লক্ষণীয় বিষয় হচ্ছে মর্যাদার দিক থেকে নিঃসন্দেহে অমর ইবুল খতাবাদী আল্লাহু আনহু যিনি শ্রেষ্ঠ সাহাবিদের একজন শ্রেষ্ঠ দুইজন সাহাবীর একজন আউ্বকরাদি আল্লাহু আনহুর পরেই যার মর্যাদা তাকে রসুল্লাহ সাল্লিয়াম বলছেন বাহ্যিকভাবে তার থেকে কম মর্যাদায় একজন তাবি কাছ থেকে দোয়া চাইতে এর কারণ হচ্ছে ওয়াইস আলকর্ণির রহিমাউল্লাহ তিনি তার মায়ের খেদমত করতেন এবং সেই কারণে তার দোয়া কবুল হতো ওয়াইস আলকার যদি আল্লাহর নামে কোনো কসম করতেন তাহলে আল্লাহ তাহ সেই কসম পূরণ করে দিতেন এবং এই কারণেই রাসুল্ল সাল্লু সাল্লাম ওমর ইবনুল খাতাবর দি আল্লাহন হুকে বলেছেন যদি ইয়েমএন থেকে আগত সেই ওয়াইসাল কারনীর সাথে তোমার দেখা হয় যে তার মায়ের সেবা যত্ন করত তাহলে তুমি তার কাছে মাখফিরাতের ক্ষমার দোয়া চাইবে পরবর্তীতে ওমর এব্দুল খতাব রাদি আল্লাহনুর খিলাফতকালে ওয়াইসাল আল সাথে ওমর ইবুল খতাবের দেখা হয় এবং তিনি তার কাছে দোয়া চান ওয়াইসাল আল কার্নি ওমর ইব্দুল খতাবের জন্য দোয়া করেছিলেন আলেমরা বলেন পিতামাতার মধ্যে খেদমতের ব্যাপারে মাকে প্রাধান্য দিতে হবে এবং সম্মানের ব্যাপারে পিতাকে বেশি প্রাধান্য দিতে হবে কারণ পিতা তিনি মায়েরও শাসক এবং মুব কেননা স্ত্রীর উপরে স্বামীর মর্যাদা বেশি তবে এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমাদেরকে সবসময়ই স্মরণ রাখতে হবে সেটা হচ্ছে পিতামাতা যদি কখনও আল্লাহ আল্লাহর কোনো আদেশ নিষেধের বিরুদ্ধে কিছু করতে বলেন সেই ক্ষেত্রে তাদের আনুগত্য করা যাবে না আল্লা তাল্লাহর অবাধ্য হয়ে কখনও কোনো সৃষ্টির আনুগত্য করা চলবে না তবে এই ক্ষেত্রেও তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না বরং সদ আচরণ করতে হবে পিতামাতার খেদমত এবং আনুগত্য সম্পর্কে আরেকটি বিখ্যাত ঘটনা বর্ণনা করে আমরা আমাদের আজকের পর্ব শেষ করছি ইনশা আল্লাহ এবং এটি হচ্ছে বায়েজিদ্দ্বোস্তামি রাহিমউল্লা তার ঘটনা যিনি দুইশো হিজরিতে ইরানের এবং তৎকালীন পারস্য সেই অঞ্চলের বসলাম শহরে ইন্তেকাল করেন এবং সেই বোস্তাম শহরেই তার কবর রয়েছে বায়েজিদ্দোস্তামি রাহিমউল্লাহ তিনি বলেন তীব্র শীতের এক রাতে আমার মা আমার কাছে পানি চাইলেন আমি গ্লাস ভর্তি করে পানি নিয়ে আসলাম কিন্তু এসে দেখি মা ঘুমিয়ে গেছেন তখন মাকে ঘুম থেকে জাগানো আমি ঠিক মনে করলাম না আবার পানি নিয়ে চলে যাওয়াও ঠিক মনে করলাম না তাই পানির গ্লাসটা হাতে নিয়ে সেই তীব্র শীতের রাতে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম এই আশায় রইলাম যে তিনি ঘুম থেকে জেগে উঠলেই তাকে পানি দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক সময় কেটে গেল এবং গ্লাস থেকে গড়িয়ে কিছু পানি আমার আঙ্গুলে পড়ল তীব্র শীতের রাতে সেই পানি জমে বরফ হয়ে যায় এরপর যখন আমার মা ঘুম থেকে জাগলেন তখন আমি পানির গ্লাস তার সামনে পেশ করলাম বরফের কারণে লেগে থাকা আঙ্গুল থেকে গ্লাসটা যখন আলগা হলো তখন সেখান থেকে চামড়া উঠে গেল এবং রক্ত বের হতে লাগলো এই দৃশ্য দেখে আম্মা যেন অবাক হয়ে গেলেন এবং জানতে চাইলেন এটা কি। তখন আমি তাকে পুরো ঘটনা খুলে বললাম তখন আমার মা হাত উঠিয়ে আল্লা তালার কাছে দোয়া করে বললেন আল্লাহ আমি এই সন্তানের উপরে সন্তুষ্ট আপনিও তার উপরে সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তালা আমাদেরকে পিতামাতার মাতার করার এবং তাদের অনুগত সন্তান হওয়ার তৌফিক প্রদান করুন বিশেষ করে যদি কারো পিতামাতা বৃদ্ধ বয়সে চলে যান অসুস্থ থাকেন সেই অবস্থায় তাদের সেবা যত্ন করা এবং তাদের মানসিকভাবে আনন্দে রাখা এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বৃদ্ধ অবস্থায় পিতামাতা যখন বিছানা থেকে উঠতে পারে না সেখানেই তাদেরকে বাধ্য হয়ে পেশা পায়খানা নানারকম কঠিন রোগে আক্রান্ত থাকতে হয় তখন অনেক সন্তানরা বিরক্ত হয়ে যায় কিন্তু সেই অবস্থাতেও পিতামাতার খেদমত করা আবশ্যক আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা আমাদের বাবা তারাও তো আমাদেরকে এভাবে পরিষ্কার করে দিয়েছেন আমাদের ময়লা আবর্জনা দূর করে দিয়েছেন এছাড়া মানসিকভাবে বৃদ্ধ বয়সে পিতামাতাকে আনন্দে রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ বার্ধক্যের কারণে ও অসুস্থের কারণে সেই অবস্থায় তারা অনেক সময় ধৈর্য রাখতে পারেন না খিটখিটে স্বভাবের হয়ে যান কিংবা অনেক বেশি কথা বলেন বা একই কথা বারবার বলতে থাকেন কিংবা অনেক সময় ছোটোখাটো বিষয় নিয়ে রাগ করেন ঝগড়া পেরেশানি করেন কিন্তু সেই ক্ষেত্রেও আমাদেরকে সবর করতে হবে এবং তাদের সাথে সম্মানজনক আচরণ করতে হবে এটাই হচ্ছে তাদের তরফ থেকে আমাদের জন্য পরীক্ষা সেই অবস্থায় কখনও তাদের প্রতি বিরক্তি বিরক্তিসূচক কোনো কথা বলা উচিত নয় এমন কি উফ শব্দটাও করা উচিত নয় কারণ পিতামাতার মনে যদি আমরা কষ্ট দেই এর বিনিময়ে আমাদের দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যেতে পারে দুনিয়ার নিয়মে একসময় আমরা যারা সন্তান রয়েছি তাদেরকেও একদিন পিতামাতা হতে হয় এবং তখন সন্তানের কাছ থেকে যদি কখনও দুর্ব্যবহার পাওয়া যায় তখন আমাদের বুঝে আসে যে পিতামাতার মনে কষ্ট দেওয়া কত কঠিন কাজ ছিল তাই আমরা আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে নেকা সন্তান সন্তুতি দান করেন ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وصلى الله تعالى على سيدنا محمد وعلى اله وصحبه وسلم والحمد لله رب العالمين رينجرز ميدياর অনন্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট www.facebook.com slash raindrops media or youtube চ্যানেল www.youtube.com slash raindrops